স্যার বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখের উদযাপন আমাদের বাঙালি সমাজ ও সংস্কৃতিতে অবিচ্ছেদ্য একটি অংশ হয়ে দাঁড়িয়েছে मन प्रश्न सब घर अनेकगुलरकार विशेष तुम्हारा जो गवेषणा करो दिन दावा क्या प्रथम विषय हल एतिहस अने जो इसलमिक टी भ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 কেউ বলতে পারে না যে কোন যেমন আমরা যখন বলি ২০১৬ হাজার ষোলো তো এটা এক ছিল তো সে একটা কি যে কেউ বলতে পারে যিশুখ্রিস্ট জন্ম যীশুখ্রিস্ট জন্ম থেকে শুরু করে ২০১৬। কিন্তু তাহলে চোদ্দশো যখন আমরা বলবো ১৯ অথবা এবারে বলবো তেইশ পয়লা বৈশাখ চোদ্দশো তেইশ বঙ্গাব্দ সেই চোদ্দশো তেইশটা কি এটা আমরা অনেকেই জানি না এটা প্রথম কথা একটা হিজড়ি সাল এই মঙ্গটা ইসলামী ঐতিহ্যের সাথে জড়িত একটা বিষয় কাজে আমরা যখন বলবোশো তেইশ তার মানে রসুল্লাহামের হিজরতের চোদ্দশো বছর পূর্ণ হল এখন প্রশ্ন হল যে আমরা তো আবার আর একটা বলি এটা হলো আরো একটা আছে মূল হিজিরি আমরা যেটা পালন করি এটা হল কামারি এটাকে ইংরেজি বলে লোনার চান্দ্র চাঁদের আবর্তন দিয়ে বছর তৈরি করা হয় এটা তোমার তিনশো চুয়ান্ন দিনে বছর হয় আর সূর্যের আবর্তনে যে বছর হয় এটা তিনশো পঁয়ষট্টি কখনো কখনো ছয়ষট্টি তাহলে ১২ দিন বা এগারো দিন প্রতি বছরে কম হয়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 তুলা রাশি বৃশ্চিক রাশি এই আবরা এগুলো কিন্তু সৌর ছিল আর আমাদের দেশে বাংলা শাল এটা বাদশাহ আকবর যখন বাদশাহ হলেন ওই সময়ে আমাদের দেশে সবকিছুই হিজড়ি শাল অনুযায়ী হতো তখন বাদশাহ আকবর ওই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 এই জন্য উনি একটা ফল ফসলই ক্যালেন্ডার বানাতে বললেন অর্থাৎ যেটা ফিক্স থাকবে কিন্তু হিজড়ি অনুযায়ী হবে তখন বাদশাহের সময় সময়ে পঞ্চাশ ষাট তেষট্টি এই দিকে হিজড়ির দিকে তা ফতুল্লা সিরাজি নামে একজন খুব নামকরা মানে জ্যাতির্বিজ্ঞানী বলা হয় ছিলেন উনি হিজড়ি সালের সাথে ভারতীয় মাসগুলো মিলিয়ে এই নতুন ক্যালেন্ডার তৈরি করলেন যেটার বেজ হিজরি।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 বাংলাদেশে এসে আমরা বাংলা ক্যালেন্ডার ভুলে গেলাম ইন্ডিয়াতে পশ্চিমবঙ্গে কিন্তু এখনও বাংলা ক্যালেন্ডার চলে ব্যাপকভাবে সামাজিক সামাজিকভাবে কারণ তাদের পূজাগুলো বাংলা ক্যালেন্ডারে হয় সেখানে এতদিন ওই আকবরের হিজরি ক্যালেন্ডারি ব্যবহার হতো অর্থাৎ পহেলা বৈশাখ চোদ্দশো তেইশ ইদানিং তারা প্রাচীন হিন্দু এবং আর্য ঐতিহ্যকে जीवित कर चेष्टा करत अशोक कैलेंडार व्यवहार शुरू कर इदानी तब भारत पश्चिम बंगे तुम जो आगामी सप्ताह जाओे पहिला बैशाख देखो देखें देश पहिला बैशाख उद्यापन सम्पूर्ण नतन भाव चापिए दिया এটা হলো আমাদের দ্বিতীয় পর্যায় একটা হল পয়লা বৈশাখের ইতিহাস আর একটা উদযাপনের প্রকৃতি একটা হলো স্বাভাবিক সামাজিক উদযাপন পয়লা বৈশাখ ফসল ফসল ঘরে উঠে খাজনা দেওয়া হয়ে গেছে ডেকে মেহমান ডেকে খাওয়াইস অথবা কিছু জমিদার বা এলাকার গভর্নর তোমাদেরকে মিষ্টি দিয়েছে খাওয়া হয়েছে ছোট কথা আনন্দ উৎসব হয়েছে এগুলো সামাজিক ভাবে ছিল জাতীয় ঈদ হিসেবে ছিল না এখনো পশ্চিমবঙ্গের বাঙালিদের ভিতরে যারা অরিজিনাল বাঙালি সেই পূজা পার্বন সবই অনুযায়ী করেন তারা এটাকে ঐভাবেই রেখেছেন অনেকটা সামাজিক উৎসব আছে জাতীয় উৎসব নেই আমাদের বাংলাদেশে এটা একটা মানে জাতীয় ইদে পরিণত করা হয়েছে ঈদটা কেমন আমরা আমাদের সমাজে গত বিশ বছর পঁচিশ বছর লক্ষ্য করছি যে পয়লা বৈশাখ উপলক্ষে আনন্দ মঙ্গল শোভাযাত্রা হয় মঙ্গল শোভাযাত্রা মঙ্গল শোভাযাত্রা মানে কি মঙ্গল মানে তো বোঝ কল্যাণ ভালো খায়ের শোভাযাত্রার মাধ্যমে কল্যাণ আনা এটা প্রথমত এটা একটা প্যাগান অবৈজ্ঞানিক চিন্তা আমরা এখন বিজ্ঞান মনস্ক হচ্ছি বিজ্ঞান মনস্ক হয়ে পহেলা বৈশাখে এসো হয়ে বৈশাখ এসো বৈশাখ বলছি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 অথচ বিজ্ঞান মনস্কতার নামে ইসলামের উপর আক্রমণ হয় নোংরা কথা মূর্খতার কথা কিন্তু বিজ্ঞান মনস্করাই এসহে বৈশাক বলে আমরা বিজ্ঞান বৈজ্ঞানিক শিক্ষা চাই মানে বিজ্ঞান মনস্ক কুসংস্কার মুক্ত শিক্ষা চাই কাদের ইসলাম ইসলাম শিখানো যাবে না কিন্তু হাট্টিমাটিম টিম তারা মাঠে পারে ডিম এটা শিখানো যাবে এটা কোন বিজ্ঞানে আছে বলতো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 যাই হোক যেটা বলছিলাম মঙ্গল শোভাযাত্রা জিনিসটা কি শোভাযাত্রার মাধ্যমে মঙ্গল কামনা করা এটা থিমটা হলো যে আগের প্যাগানেরা প্রাচীন যুগে প্রাচীন যুগে মানুষ জন্মগ্রহণ করেছে ধর্ম নিয়ে আদম আলাহিসাল্লাম ধর্ম দিয়েছেন সন্তানদেরকে ধর্মীয় অনুভূতি মানুষের আছে কিন্তু মূর্খতার কারণে অশিক্ষার কারণে এটা বিকৃত হয় মানুষ বুঝতে পারছে আমার বাইরে থেকে কেউ কিছু দিতে পারে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 বছরের প্রথম দিন যদি আমরা আনন্দের মাধ্যমে করতে সারা বছর আনন্দময় হবে এটা তো নিশ্চয় বিজ্ঞান প্রমাণ করে এটা তো বৈজ্ঞানিক যে আমরা প্রতিদিনের শুরুতে যদি আল্লাহ তাল্লাহার কাছে ভালো প্রার্থনা করি আমার অন্তরটা আল্লামুখী করি মানুষের উপকার করি তাহলে আমার দিনটা ভালো যাবে এটা বৈজ্ঞানিক এটা আমার মানবীয় প্রকৃতি সমর্থন করে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 এটা কিন্তু ঈদে পরিণত হয়েছে এটা জাতীয় উৎসবে পরিণত হয়েছে এমন কি মুসলমানদের ঈদ উল ফর ঈদ হাজা হিন্দুদের দুর্গাপূজার চেয়েও এখন বড় হয়ে গেছে আমরা মনে করছি একটা ধর্মহীন ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ আনন্দ জাতিকে দিচ্ছি জাতি ভয়ত এতে আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান আপনি কি সুনার আলোকে জীবন করতে চান প্রফেসর ড খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্না ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন সুন্দর জীবন গড়ুন ইসলামী আকিদা হাদিসে নামে জালিয়াতি ইহিয়াউস সুনান রাহে বেলায়ত সহ আর অনেক বই কোরআনার সাথে থাকুন জীবন বদলে যাবে যোগাযোগ জিরো ওয়ান ওয়ান ফাইভ ফোর ডবল জিরো সিক্স ফোর জিরো চিন্তা দিচ্ছি। আমাদের দেশে তোমরা জানো বর্তমানে গত ২০ বছরের ভিতরে নারীদের প্রতি অত্যাচার ধর্ষণ গণধর্ষণ এবং ধর্ষণ পরবর্তী হত্যা অ্যালার্মিংলি অর্থাৎ মানে জিরো থেকে মানে হিরো হয়ে গিয়েছে দশ বছর আগে যাচ্ছিল এখন তার চেয়ে প্রায় ফিফটি পার্সেন্ট বেড়ে গেছে আমাদের দেশের পুলিশ বেড়েছে ঠিক না বেশি আমাদের দেশে আমরা বিশ বছর আগে পুলিশের গাড়ি ক্যা ক্যা করতে দেখিনি আমরা সৌদি আরবে দেখতাম এখন আমরা দেখতে পাই আমাদের দেশে ডিবি মানে এনএসআই এনএসএফ র্যাব প্রচুর বেড়েছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের ক্ষমতা বেড়েছে শিক্ষা বেড়েছে উচ্চ শিক্ষা বেড়েছে সব কিছু উন্নতির পরে এই যেটা দেখছো এটা উন্নতি নবনীতি এখন আমার মেয়ে তোমার বোন তোমার মেয়ে ছোট থেকে একটা ট্রমা একটা আঘাত নিয়ে বড় হচ্ছে আমি অরক্ষিত সে যায় এবং ভয় থাকে খুব থাকিস। এই যে ট্রমা নিয়ে এই মেয়েগুলো বড় হচ্ছে এটা জাতিকে কি দেবে আধুনিক বিশ্ব হলে এটার জন্য ফাঁসির ব্যবস্থা করত যে একটা সন্তান ছোটর থেকে ট্রমা নিয়ে বড় হচ্ছে আঘাত নিয়ে আমি অরক্ষিত যেমন আমরা বলি যে একটা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 परिवर्तन तुम्हारा देखा इंगलैंडा यूरोपे तो मेला टेला हम एक दिन हो ग्रजुआलि ग्रेजुअल आस्ते आस्ते आससेपर चपीए दिया समाजा बोलो ईद बोलो प्रति सामाजिक बड़ बड़ो अनुष्ठान मान मेला बोलो खेलार अनुष्ठान से मुरब्बीरा थे मुरब्बीद छोटरा थे एक सामाजिक बाधन भग चले जुग जुगा सामाजिक बाधन আমরা এটাকে লম্বা টান দিয়ে ছিঁড়ে ফেললাম যে এগুলো সব অন্ধত্ব অন্ধকার আমরা আধুনিক হবো যেমন মোস্তফা কামাল আতাতুর বলেন আমাদের আধুনিক হতে হবে আধুনিক হতে হলে কি হবে মারায় হ্যাট লাগবে টুপি পরলে পুরোনো আর হ্যাঁ পড়লে আধুনিক পাগড়ি খলো হ্যাট পরো দাড়ি ক্লিন ক্লিনশেপ করো টাই পড়ো তুমি আধুনিক আর যা হবে না তার গলা কেটে দাও মাথার টুপি খলো আর গলা সহ মাথা কেটে দেওয়া হবে তো তোমরা তো মনে করো যে হ্যাট পড়লে আধুনিক হওয়া যায় একটা বান্দরের মেতা হ্যাঁ পড়ালে সে আধুনিক হয়ে গেল আধুনিক মানুষের আধুনিকতা আমাদের অনেকটা রকম হয়েছে আমরা ওই ইউরোপ আমেরিকার যে উৎসব এগুলো অনুকরণ করলে আমরা আধুনিক হয়ে গেলাম ইউরোপ আমেরিকার এই উৎসবগুলো ওদের আধুনিক মানাইনি ওদের কর্মস্প্রীরা ওদের পরিশ্রম ওদের মানবাধিকার রক্ষা ওদের নৈতিকতা ওদেরকে আধুনিক করেছে তুমি গত দুশো বছরের ইউরোপের ইতিহাস পড়ো এখনো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 মেয়েরা সাধারণত আরো বেশি নিরীহ হয় তার পিতা মাতাকে কাটছে এইভাবে না গত বছর বৈশাখে যে ধর্ষনের যারা শিকার ছিল তাদের বিচার হয়েত এখনো হইনি বিচার খুব সহজ বলেও দে আমাদের মুরব্বীরা যেগুলি হইছে না করলে তৈরি হয়েই থাকে ঠিক আছে না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 ঠিক আমরা যে আনন্দ উৎসব দেশের উপরে এর মাধ্যমে আমরা আনন্দ কিছু করি আমরা হলুদ ছাড়ি পরে মিছিল করে আসলাম এটা আনন্দ না কষ্ট এটা দিমৎ পোষণ করার সুযোগ আছে কিন্তু অবক্ষয় যেটা হলো পারিবারিক অপক্ষয় বৈশাখ পহেলা বৈশাখে শাড়ি কিনে না দিলে এটা দড়ি কিনে দিবা। এমন একটা ভোগবাদী আমাদের ভিতরে আসছে ঈদেও মানুষ শাড়ি কেনে কিন্তু কোন ঈদের শাড়ি না কেনার জন্য গলায় দৌড়ি নেই সেটার কোনো ঘটনা নেই কারণ ঈদের আনন্দ আমি হিন্দুদের পূজারটা জানি নে সব পূর্ব সামাজিক আনন্দগুলো তাতে সামাজিকতা আছে ত্যাগ এবং ভোগ মিশানো আছে আনন্দ করো মানুষের দেও কিন্তু পহেলা বৈশাখ আনন্দটা মিডিয়া তৈরি করেছে এমনভাবে একটা ভোগবাদিতা তৈরি করেছে দিতেই হবে যত শাড়ি থাক পহেলা বৈশাখ নতুন শাড়ি দিতে হবে আমি ওই শাড়িটা করে ঘুরে আসবো না হলে তো আমি একবার শেষ তার মানে মরেই যাই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 একজন মুসলমান নামাজ পড়ে আবার পহেলা বৈশাখ গিয়েছে আমরা বলবনা সে কাফের হয়ে গিয়েছে কিন্তু সেটা মহাপ করেছে কাজেই যারা দিন দার দিনের ভিতরে থাকতেন যেভাবে পালন করা হচ্ছে এটা অমুসলিম সংস্কৃতির অন্ধ অনুকরণ এবং আমাদের নিজেদের সন্তানদের নিজেদের এটা ইমান আমল মূল্যবোধ নষ্ট করে দিচ্ছে কাজে আমরা এগুলোতে অংশ নেবো না কোনোভাবেই নেব না যারা করছেন আমরা যদি পারি তাদেরকে বুঝাব যে আপনি এইভাবে করেন যেমন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 কুকুরের ব্রেনে গরুর ব্রেনে হাঁসের ব্রেনে আল্লাহ তার শরীরে দিয়ে দিয়েছেন কমপ্লিট একেবারে মোবাইল পুরো বাকিটা খালি কি প্রোগ্রাম ঢুকাবে তোমার জন্য ফাঁকা হয়ে গেছে যে কারণে মানব সন্তান জন্মের পরে কিছুই জানে না আল্লাহ আখরাজুম আলামুনা সাইয়ান ও জালক ওলাফিদা তাহলে আমাদের আল্লাহ ইনপুট দিয়েছেন ইনপুট হল কান চোখ এবং এটাকে আমরা হজম করব আমাদের ব্রেন অন্তর দিয়ে তে আসলে জন্মের পর থেকে গরুর বাসুরকে মূল্যবোধ শেখাতে হয় না পেশা পায়খানা অন্য গরুর সাথে কি আচরণ করবে কিভাবে মায়ের দুধ খাবে হাঁসের বাচ্চাকে কিভাবে সাতড়াবে বাসপাকে আসলে কি করতে হবে কোনাই শেখান লাগে না কিন্তু মানুষের বাচ্চাকে সবই শেখাতে হয়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 কিন্তু একজন মানুষ জন্মের পরে মা বাবা বিচ্ছিন্ন হয়ে গেছে মারা গেছে তার ক্লিনিকে অথবা নার্সিং নার্সিংহোমে ফিডার খায়ে মানুষ করা হয়েছে এই মানুষ কিন্তু মানুষ হবে না কারণ মানুষের হওয়ার জন্য সবচেয়ে প্রয়োজন হল ভালোবাসার পরিবেশে মূল্যবোধ শেখানো মায়ের মায়া স্নেহ মমতা পিতার স্নেহ মায়া মমতা এগুলো হলো প্রিকন্ডিশন এই মমতার আবরণে থেকে ভালোবাসার আবরণে থেকে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 কিন্তু সাপ মনে করো তোমার মালপত্র চুরি করে নিয়ে যাবে এটা তুমি চিন্তা না বিড়াল কি করে বড় জোর হালকা কামড় দিয়ে খামচি দেয় কিন্তু তোমাকে কামড়ে খেয়ে ফেলবে এরকম করবে না বিড়ালের থেকে তুমি এক ধরনের সতর্কতা অবলম্বন করো বা প্রতিটি প্রাণী কিভাবে তোমার ক্ষতি করতে পারে তুমি জানো তার থেকে সতর্ক কিভাবে হতে হয় তুমি জানো কিন্তু একমাত্র মানুষ হলো যখন সার ভিতরে মানবতা না থাকে তখন সে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 আমরা আনন্দ করছি আনন্দের ফলটা কি মানব সভ্যতা আদেশ জাতের জন্য উপকার করছে না ক্ষতি করছে আমরা আনন্দ করবো আনন্দের সাথে আমরা একমত কিন্তু কিভাবে সেটা করা উচিত তো মূল্যবোধ কিভাবে প্রচার হয় আমরা অনেক সময় দিন এবং মূল্যবোধ বুঝি না আমরা ইমান ইমানটা কেন মূল্যবোধের জন্য তো পিতা দায়িত্ব পিতামাতার হক মানুষের সম্মান একরাম এগুলো মূল্যবোধ না থাকলে সে ইমান থাকে না এই তোমাদের মূল্যবোধের কথা বলতে হবে একটা ছোট্ট ভিডিও ক্লিপের কথা আমি নিজে দেখিনি একটা কিশোর ওষুধ চুরি করছে দোকানটা ধরে ফেলেছে ধরে মাস শুরু করেছে স্বাভাবিক আমরা করে থাকি পাশের দোকানদার আবার আগে আসছে ভাই কি হয়েছে মার্শো করে ছোট বাচ্চা ওষুধ চুরি করেছে এই বাবু তুমি ওষুধ চুরি করেছো কেন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 কি হয়েছে আমার দেখেন বিলটা আসছে বিলটা তো শোধ করবো কি করে এই খুব টেনশন করছি দেখি কি করা যায় দেখি বিল কে রোগী আমার আপনার আব্বাকে বিলটা আমাকে দেন বিলটা নিয়ে গেছে নিয়ে যে খানিক পরে ডাক্তার এসে বিলটা তাকে দিচ্ছে বিলে লেখা আছে জিরো মানে এই রোগীর সব টাকা কোনো কোন পাওনা নেই দেখুন বলছে আপনার আব্বার পেমেন্ট হয়ে গেছে আপনি রোগী নিয়ে চলে দেন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 কারণ মানুষ তো দুর্বল যেটা দেখে ওটারই আগ্রহ বেড়ে যায় যখন মানুষের মাথায় লাঠি মারতে দেখে ওটার আগ্রহ যখন মদ খাওয়া দেখে ওটারই আগ্রহ জন্মে যখন এইভাবে মানুষের উপকারের মাধ্যমে যে মানুষের আল্লাহ দুনিয়াতে ফাই এটা দেখে তখন সে ওইদিকে তার আগ্রহ বাড়ে আমাদের মিডিয়াতে এই ধরনের কোন ক্লিপ পাবে কিনা যদি পাও দেখবা কি একজন মদ খোর খোর মানুষ শুন করে ডাকাত কিন্তু কেউ বিভে পড়লি টাকা দিয়ে দেয় এটা কি মূল্যবোধ প্রমোট করছে না ওই মাদকতাকে প্রমোট করছে তো এই জন্য আমাদের দাওয়াত হবে আমরা মূল্যবোধকে প্রমোট করি আমরা আমাদের জাতীয় কৃষ্টি কালচার এবং মূল্যবোধগুলো সামাজিকতাকে সংরক্ষণ করি পরিবর্তন গ্রাজুয়ালি হবে হঠাৎ করে চাপিয়ে দিলে দেশ জাতির ক্ষতি হয় উন্মতের ক্ষতি হয় এটাই হলো পহেলা বৈশাখ সম্পর্কে আমাদের যে সাধারণ মোটামুটি ধারণা বাকি তোমরা আরো গবেষণা করবে সমাজে মেশবে তবে মনে রাখবে প্রথম বিষয় হলো আমরা এগুলোতে অংশ নিই না কারণ আমাদের ইমান বাধা দেয় কিন্তু যারা অংশ নেয় তারা কেউই কাফের না তাদের ভিতরে ইমান আছে তারা নিজের মুসলমান সমাজের কারণে কর প্রচলিত তাকে ঘৃণা করা তাকে ইসলাম বিরোধী বলা এটা না তার কাছে ইসলামের দাওয়াত পৌঁছানোর চেষ্টা করা তোমাদের দায়িত্ব আল্লাহ আলম আল্লাহাম পহেলা বৈশাখে শির কাছে কিনা পহেলা বৈশাখে সাধারণভাবে আমি তো জানি না। সাধারণভাবে শিরক না এই যে এসহে বৈশাখ বা এগুলো শিখ না তবে মঙ্গল শোভাযাত্রা শোভাযাত্রার মাধ্যমে মঙ্গল কামনা করা এগুলো অনেক সময় শিরকের পর অর্থাৎ মঙ্গল তো আল্লাহ আল্লাহ মঙ্গল দিতে পারে এই ধরনের বিশ্বাসগুলো শির সীরকি কর্ম কিন্তু যারা এটা করেন তারা মুর্শে কে বলবেন কারণ না দেনে করে বোঝে না সব আনন্দ মনে করে এটা নামের অর্থ তারা বোঝে না এই জন্য আমার জানা মতে কোনো মুসলমান ইসলামের দাবিদার তাকে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 প্রাণীর মূর্তি বানানো ছবি তোলা ছবি নিয়ে মিছিল করা এগুলো আমরা ইউরোপ আমেরিকার লোকেরা করে কিন্তু আমাদের সমস্যাটা বোঝ ইউরোপ আমেরিকার লোকেরা সোম থেকে শুক্রবার প্রচন্ড একেবারে ভূতের মতো খাটে এক মিনিট সময় নষ্ট করে না ৩০ বছর চাকরি করেছে একদিনে এক মিনিট লেট হইনি আর শনি আর রবিবারে যেমন ভূতের মতো খেটেছে তেমন পেতনির মতো ওদের মতো খাটি নাকি ফাঁকি দি কাজে ফাঁকি দি কাজ করি না কিন্তু শুক্র আর শনিবারে ওদের মতো পেতনি হওয়ার চেষ্টা করি কথা বুঝতে পেরেছ এটা হলো দুর্ভাগ্য এই জন্য ওদের দেখা দেখি এটা করা হয় আমাদের মুসলিম সংস্কৃতিটা ছিল না বাঙালি সংস্কৃতিটা ছিল না এগুলো বানিয়ে নিয়ে কিছু করা আগের বাঙালিরা করতো না বুঝেছ না এই জন্য এটা না বাঙালি কালচার না ইসলামিক কালচার এগুলো সবই গুনার কাজ সন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য